Peace TV Bangla Manobota Samadhan Allahu Rahman Rahim تعطف لا ينتهي لا ينتهي بالحصر ما أعطى السلام عليكم ورحمة الله تعالى بركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وآتينا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت এক গুরুত্বপূর্ণ বিষয় শোনার জন্যে বসার জন্য তৌফিক এনায়ত করেছেন সেজন্য মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম গত কয়েক পর্ব থেকেই বর্তমান প্রেক্ষাপটে ভয়ঙ্কর এক পরিস্থিতিতে এই প্রসঙ্গে যেতে আমরা বাধ্য হয়েছি যখন কোনো কোনো মহল থেকে নারীকে ইসলামের প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে ইসলাম নারীর দুশ্মন নাউজুবিল্লাহমিন জা আলিক বলা হচ্ছে ইসলাম নারীকে পশ্চাদে ঠেলে দেওয়ার জন্যে সব রকমের ব্যবস্থা রেখেছে নাউজুবিল্লাহমিন জা জালিক বলা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের মাধ্যমে নারীকে ঘরের মধ্যে বন্দি রাখার জন্যে ইসলামের এই পদ্ধতিগুলো এই নিয়মগুলো এই কানুনগুলো বলা হচ্ছে নাওয়জ অনেকে আরেকটু বাড়িয়ে সমস্ত ধর্মের উপর অপবাদ দিয়ে গেছেন যে সমস্ত ধর্মই নারীদেরকে পশ্চাদে ঠেলে দিয়েছে সমস্ত ধর্মের কথা আমরা অস্বীকার করব না কারণ অনেক ধর্মেই আমরা দেখেছি নারীকে ভোগবিলাসের বস্তু হিসাবেই স্বীকৃত দেওয়া হয়েছে তার সামাজিক মর্যাদা আত্মমর্যাদা কোনোভাবেই দেওয়া হয় নাই সন্তানের মর্যাদাও দেওয়া হয় নাই এমনকি ইয়াহুদিরা তাদের ধর্মকে বিকৃত করে এমন বক্তব্য দিয়েছে আপত্তি কর। যে নারী সৃষ্টি হচ্ছে মানবজাতির এক অন্যায়ের কারণে ভুলের কারণে তার মাসুল হিসাবে তার শাস্তি হিসাবে অরবুল্লা আলমিন নারীদেরকে সৃষ্টি করেছেন নাউজবিল্লা তার মানিটা হচ্ছে এটা একটা গজব এটা মানুষের জন্য একটা শাস্তি নাওজবিল্লা আল্লাহ তাল এমনটি বলেননি অরবুল্লা আলামিন বলেছেন আমি সবাইকে আমার গোলামি করার জন্যে সৃষ্টি করেছি তবে দুনিয়ায় চলার জন্য তোমাদের দুইটা ক্ষেত্র একটা বাহির একটা ভেতর এই দুই ক্ষেত্রের জন্য আমি দুই রকম মানুষ সৃষ্টি করেছি দুই রকম শক্তি দিয়ে দুই রকম সামর্থ্য দিয়ে দুই রকম মিজাজ দিয়ে দুই রকম করে আমি দুই জায়গার জন্যে আমি দুই শ্রেণীর মানুষকে সৃষ্টি করেছি ফবুল আলমিনের এই উদ্দেশ্য যারা বুঝেননি যারা সমান অধিকারের নামে সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে চেয়েছেন এক জায়গায় আনতে চেয়েছেন তারা আসলে মানুষের অন্য একটা জায়গাকে ধ্বংস করার এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এটা শয়তানের কৌশল শয়তানের সাথে কেউ কেউ হাত মিলিয়েছেন ইসলামকে ধ্বংস করার জন্যে যোগে যোগে এই জাতীয় অপকৌশল শৈতান চালিয়েছে কারণ তার প্রথম প্রতিপক্ষ প্রধান প্রতিপক্ষ হচ্ছে আম্বিয়া আলিমসাল্লা সাল্লাম তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে হজরত রসুল করিম সাল্লাহ আলী আসসালাম সেখানে কিচ্ছু করতে পারেননি তাই ওম্মতের মধ্যে সেটা পুশিয়ে নেওয়ার একটা নতুন করে আবার তৈরি করিয়ে দেওয়ার জন্যে যুগে যুগে ওরব্বুল আলমিন এরকম কিছু মানুষকে দুনিয়ায় পাঠাচ্ছেন আল্লাহ আমাদেরকে তাদের সাথে কবুল করেন আমিন প্রয়োজনীয় বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি এক বিষয় নিয়ে স্পর্শকাতর ব্যাপার নিয়ে আপনাদের সাথে আমি মতবিনিময় করছি বলতে পারেন আমার আলোচনা শুনে সেটা মানতেই হবে এমন কথা নয় আপনি ভাবুন নিজের বিবেককে নিজের মনকে জিজ্ঞেস করুন কোরআন খুলুন শরীয়তের দৃষ্টিভঙ্গি লক্ষ্য করুন ইসলাম আমাকে ঠকানোর জন্যে নারীকে পশ্চাদে আবার ফিরিয়ে দেওয়ার জন্য তার অধিকার ক্ষুণ্ণ করার জন্যে তার স্বাধীনতা হরণ করার জন্যে ইসলাম এগুলো বলে নাই ইসলামের বক্তব্যগুলোই আমি আপনার সামনে পেশ করছি বুঝার বিষয় যে আমরা কোথায় নিয়ে যাচ্ছি আমার মা বোনদেরকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি যেখানে রব্বুল আলামিন পর্দার যে হুকুমের কথা বলেছেন কলিল মুহিনা ইয়ুদ্দী আপি পুরুষদেরকে বলে দেন মুমিনদেরকে বলে দেন ইয়ুদ্দু মিন আবু সরহিম তারা যেন তাদের দৃষ্টি অবনত করে ও এফাজু ফুরু জাহুম তাদের রজ্জাস্থানের হেফাজত করে ঠিক এমনি ভাবে মেয়েদের ক্ষেত্রেও বলেছেন অকুল্লী মিনা মিন আবসরহিনা মেয়েদেরকেও বলেন তারা যেন তাদের দৃষ্টি অবনত করে তাদের লজ্জায় স্থানের হেফাজত করে ইল্লা আলা তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ সৌন্দর্য প্রকাশ না করার হুকুম করছেন রব্বুলা আলামিন এই সৌন্দর্য প্রকাশ এখন নানাভাবে হচ্ছে রব্বুলা আলমিনের সিদ্ধান্তকে নানাভাবে মানুষ অমান্য করছে এটা স্পষ্ট সমাজে আমরা দেখি আমি আগেও বলেছি আমি সমাজের বাহিরের কেউ নই এই সমাজেরই একজন মানুষ সমাজের প্রতিটা ক্ষেত্রের অবস্থা আমার জানা আছে আলহামদুলিল্লাহ সেই হিসেবেই বলছি আল্লাহ এই হুকুমটার অমান্য কত ভাবে যে হচ্ছে সুন্দর্য প্রকাশ না করার কথা আল্লাহ বলছেন অথচ আমি সুন্দর্য প্রকাশ করছি নানাভাবে নানাভাবে এই সৌন্দর্য আমি প্রকাশ করছি কিসের জন্যে আশ্চর্য আমি স্বামী আমার স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে বাহিরে বের করে দিচ্ছি অথচ তার সাজগুজ তার সব কিছু হওয়া উচিত ছিল আমাকে কেন্দ্র করে আমি কেমন পুরুষ আমি কেমন পুরুষ ব্যক্তিত্ব বলতে কি আমার কিছুই নাই আমার বউকে আমার বিবিকে আমার মেয়েকে দেখে রাস্তার বখাটে ছেলেরা মরে মরে বসে শীষ দিচ্ছে তারা নানা রকমের মন্তব্য ছুড়ে দিচ্ছে কখনো কখনো আর একটু আগ বাড়িয়ে গায়ে হাত পর্যন্ত দিচ্ছে নওয়াজমিন জালিক ইফকিজিংয়ের বিশাল অভিশাপ আমাদের সমাজে আজকে বিরাজ করছে এর জন্য দায়ী কে শুধু কে ওই বখাটেরা দায়ী তারাও দায়ী আমরাও স্বীকার করছি না দায় দায়িত্ব তাদের আছে কিন্তু সবচেয়ে বড়ো দায় দায়িত্ব আমার উপর বর্তায় কিনা এর সুযোগ কে করে দিল আমি তো করে দিলাম কেন করছি এটা এই সুন্দর্য প্রকাশ কার জন্যে আমি করছি ঘর থেকে বের হচ্ছি মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম যেখানে বলেছেন যে তারা যেন সুগন্ধি ব্যবহার করে না বের হয় সেখানে আজকে আমি সুগন্ধির যত প্রকার আছে সব রকম মুখে এক রকম, শরীরে একরকম কাপড়ে একরকম মাথায় রকম, নানা রকমের সুগন্ধি ব্যবহার করে আমি ঘর থেকে বের হচ্ছি প্রিয় বন্ধুগণ একজন পুরুষ সে আপনার দিকে মন না থাকলেও এসব কারণে তার দৃষ্টি তার মন এদিকে ঝুঁকেই তো যায় তাকে বাধ্য করছেন আপনি আপনার দিকে আকর্ষণ করছেন মর্বুল আলমিনের লানত কিন্তু আপনার উপর পড়ছে আর যে স্বামী তার এই রকম স্ত্রীকে ঘর থেকে বের করে দিচ্ছেন তার বোনকে বের করে দিচ্ছেন তার মেয়েকে বের করে দিচ্ছেন ওই দায়ুষদের জন্য রসুল করিম ক্ষেত্র নির্ধারণ করা আলমিন মেয়েদেরকে বলেছেন তোমরা তোমাদের ঘরের মধ্যেই অবস্থান করো পক্ষান্তরে পুরুষদেরকে বলেছেন ফাইদা কুদিয়তি যখন নামাজ আদায় হয়ে যাবে আমার হুকুম যখন তোমরা মানবে শেষ করবে ছড়িয়ে ছড়িয়ে যাও জমিনের মধ্যে রাখা অন্বেষণ করে নাও তালাশ করে নাও খুঁজে বের করে নাও পুরুষদের জন্য এই হুকুম রবুল আলমিন এমনটাই সিস্টেমটা করেছেন যে এক শ্রেণী ঘরের মধ্যে ঘর সামলাবে সংসার সামলাবে ফ্যামিলি সিস্টেমটাকে অব্যাহত রাখবে আর এক শ্রেণীর মানুষ তাদেরকে ওই রকম শারীরিক সক্ষমতা দিয়ে আলামিন তৈরি করেছেন যারা ঝড় বৃষ্টি সব কষ্ট দুঃখ সব কিছুকে করার করার মতো মতো সহ্য ক্ষমতা রাখেন। কিছু কে রাখেন তাদেরকে রব্বুল্লাহ আলামিন বলেছেন তুমি ওই গাধার খাটুনি খাটার জন্য ঘর থেকে বের হয়ে যাও ঘরের বাইরে গিয়ে তুমি সেই কাজগুলো করো হজরতে আলী রদিয়াল আনহু এবং হজরত ফাতেমা রদিয়াল আনহার ওই জান্নাতি ঘরের নমুন আমাদের সামনে হাজির করে নিয়েছিলেন ফাতেমাকে বলেছিলেন আলী যে তুমি ঘর সামলাবে আমি বাহির দেখবো দুজনে মিলেই আমরা এই সংসারকে এগিয়ে নিয়ে যাবো এইভাবে যখন একজন স্বামী এবং স্ত্রী তাদের সংসারকে সামলাবে ইনশা তালা ওই সংসারে যে সন্তান হবে সেই সন্তান বাবার স্নেহ পাবে সে সন্তান মা আদর পাবে মার স্নেহ পাবে মমতা পাবে তখন সে বড় হয়ে ওই মা এবং বাবাকেও ওইভাবেই আবার তাদের মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ আর যখন সন্তানকে আমরা নিজেদের কাজের ঝামেলায় কাজের চাপে দূরে দূরে রাখবো অন্য লোক দিয়ে তার লালন পালনের ব্যবস্থা করবো ওই সন্তান কেন এর প্রতিদান আমাকে ওইভাবেই কিন্তু দিবে আমি যখন বৃদ্ধ হব তখন আমাকে অন্য লোকের মাধ্যমে আমার খ্যাদমত করাবেন সেবা করাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হবে আমাকে নার্সিংহোমে পাঠিয়ে দেওয়া হবে আমরা যদি চাই যে বিদ্যাশ্রমে যাব না তাহলে এখন থেকেই সন্তানকে আমাদের আশ্রয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ তা আলা প্রিয় বন্ধুগণ তাহলে কি মেয়েরা ঘর থেকে বের হবে না এই প্রসঙ্গে আমাদের আলোচনা চলছিল মেয়েরা কি শিক্ষা নেবে না তাহলে অবস্থাটা কি হবে ইসলাম কিন্তু এ কথা আমাকে বলেনি ইসলাম বলেছে ও এত রচনা তাবার রুজাল জাহিলি একটাই কথা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে আমাকে ঘর থেকে বের হতে নিষেধ করে নাই আনন্দ উদযাপন সব কিছু আমি করব। আমার স্বামীর সাথে আমি ঘর থেকে বের হব হযত রসুল করিম সাল্লাহ আলিয়া যুদ্ধে যাওয়ার সময় কোনো না কোনো বিবেদেরকে সাথে নিয়ে গেছেন শুধু তাই নয় দাওয়াতে গেলেও রসুল নিজের বিবিদেরকে নিয়ে গেছেন দাওয়াতের পরিবেশগুলো যদি এইরকম থাকে একা যাবেন না বিবিকে নিয়ে যাবেন সাথে আনন্দের সাথে তাকেও সামেল করে নেবেন ইসলাম এটা নিষেধ করে নাই বরং রসুল সাল্লাহ আলী হাসাল্লামের জীবন দর্শন তার পারিবারিক জীবন যদি আমরা দেখি সেটা যদি গবেষণা করি কত চমৎকার উদাহরণ আমাদের সামনে রয়েছে আয়সা রাদ সম্পর্কে সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে দাওয়াত করতে আসছেন সাহাবি আল্লাহ রসুলকে দাওয়াত করলে রসুল ঘরে যাবেন খাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কত অকৃত্রিম ছিলেন সাহাবিদের সাথে কোনো কৃত্রিমতা তাদের মধ্যে ছিল না নিফাক ছিল না মুখে একটা ভিতরে আর একটা এরকম কিছুই ছিল না উদারতার সাথে কথা বলতেন দিল খুলে কথা বলতেন ভেতরে কোনো রকমের পেস তারা রাখতেন না সাহাবি যখন রসুলকে দাওয়াত করলেন করিম সাল তাকে বললেন আমি আয়েশাকে সাথে নিতে চাই। কিন্তু ওই সাহাবি ওইভাবে আসলে প্রস্তুত ছিলেন না তিনি রসুলকে একাই দাওয়াত দিবেন আমরা হলে তো লজ্জায় বলে ফেলতাম ঠিক আছে ইয়া রসুল আল্লাহ ঠিক আছে ওনাকে নিয়ে আসেন কিন্তু ওই সাহাবি অকৃত্রিম মানুষ তারা সাদা দিলের মানুষ ভেতরে কোনো রকমের প্যাস নেই তিনি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ওমা তল্লাহবিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল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 জীবনের সকল ক্ষেত্রে রসল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সোনা প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় ডায়ালগ ডায়ালগ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 আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য বন্ধুগণ বিরতির আগে যে প্রসঙ্গটা যে সুন্দর ঘটনাটা রসুলের যে সুন্দর নমুনা পারিবারিক জীবনের যে আদর্শ রসুলের জীবনের প্রত্যেকটা অংশই আমাদের জন্য দৃষ্টান্ত পালনীয় মুসলিম শরীফের মধ্যে জিজ্ঞেস করছেন আয়সাকে আমার সাথে যেতে পারবে চিন্তা করুন তো বিষয়টা আরেকজনের ঘরে দাওয়াতে যাবেন রসুল আয়সাকে সাথে নিয়ে যাবেন ইসলাম নিষেধ করে নাই মেয়েদেরকে ঘর থেকে বের হতে সিস্টেম মতো বের হবে তার স্বামীর সাথে বের হবে পর্দার সাথে বের হবে অর্থাৎ রসুল যখন ওই সাহাবিকে ওই কথা বললেন ওই সাহাবি তো বিব্রত রসুলকে প্রত্যাখ্যান করতে কেমন লাগে কিন্তু যেহেতু সাদা দিলের মানুষ ছিলেন তারা আমাদের মতো তাদের জীবন ছিল না ভেতরে একটা বাহিরে একটা মুখে মুখে বললাম যে ঠিক আছে রসুল আপনি আসেন বিবিকে নিয়েই আসেন ঘরে গিয়ে বললাম একজনকে দাওয়াত দিতে গেছি সাথে আবার আরেকজনকে জুড়ে নিয়েছেন এই এইরকম আমরা হলে করতাম কিন্তু সাহাবি আল্লাহ রসুলের সাহাবি রসুলের সোহবত পেয়ে ধন্য হয়েছেন তারা তাদের আপাদ মস্তক ভেতর এবং বাহির সব কিছুকে তারা উজাড় করে দিতেন রসুলের জন্য রসুলের সামনে সব ক্লিয়ার রাখতেন তারা স্পষ্ট করতেন সাহাবি সুন্দর করে বিনয়ের সাথে রসুলকে প্রত্যাখ্যান করলেন ইয়া রসুল আল্লাহ আপনি একাই আসবেন আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম সাথে সাথে উত্তর দিলেন ইজানুল্লাহ যদি এমন হয় তাইলে আমি যাব না কেন যাব না আমি তো আওয়াজ খেতে যাব আমার বিবি ঘরে হয়তো সেদিন খাবার ছিল না আয়সা কষ্ট পাবেন নিজের বিবিদের সম্পর্কে আর কে ছিলাম আয়সাকে সাথে নিতে চাই যখন ওই সাহাবি প্রত্যাখ্যান করলেন বিনয়ের সাথে রসুল সাথে সাথে বললেন ইজান না তাহলে আমি যাব না সাহাবি আবার ঘরে গেলেন ঘরে গিয়ে হয়তো চেষ্টা করলেন যে দুজনের খাবারের ব্যবস্থা করা যায় কিনা হয়তো ব্যর্থ হয়ে তিনি আবারও আসলেন এসে রসুলকে আবার দাওয়াত দিলেন ইয়া রসুল আল্লাহ আমার ঘরে আপনি যাবেন রসুল করিম সাল্লাম আবারও জিজ্ঞেস করলেন তিনি সামর্থ্যের মধ্যে ছিল না ব্যাপারটা তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি একাই যাবেন রসুল আবার উত্তর দিলেন ইজান যদি ব্যাপার এমন হয় আমি আয়সাকে ছাড়া যেতে পারবো না তোমার দাওয়াত আমি কবুল করবো না দাওয়াত কবুল করা না করা এটা মেহমানের জন্যে এটা যিনি গেস্ট তার জন্যে ইচ্ছা তবে দাওয়াত কবুল করা রসুলের শূন্য দাওয়াত দিলে কেউ আমরা যাবি গেছেন ঘরে গিয়ে এবার হয়তো আরেকজনকে খাওয়াতে পারবেন সাথে তিনি আবার রসুলের দরবারে আসলেন এসে বললেন ইয়া রসুল ঘরে আপনার দাওয়াত রসুল জিজ্ঞেস করলেন আয়সা তুমাই আয়সা কিছু যাবে সেই সুযোগ আছে এবার সাহাবি হাসি মুখে সম্মতি দিলেন ঠিক আছে আর রসুল আল্লাহ আমি সাথে নিয়ে চলুন রসুল সাথে নিয়ে গেলেন সাথে নিয়ে গিয়ে সেখানে আল্লাহ সে বাহিরে বের হতে পারবে না একজন সংসদ সদস্যকে আমরা সংসদ সদস্য বলি সংসদ সদস্য মানে হচ্ছেন তিনি সংসদে একটা বিশেষ দায়িত্ব পালন করবেন তার মূল কাজ ওই জায়গায় ওখান থেকে তার সমস্ত দিক নির্দেশনা তিনি পাবেন এর অর্থকে এটা তিনি সংসদের বাহিরে বের হতে পারবেন না না এটা ভুল সংসদের বাহিরে তিনি বের হবেন কিন্তু সেটা সিস্টেম মতো তার উপর যে সমস্ত দায়িত্ব অর্পিত হয়েছে জনগণের পক্ষ থেকে তিনি সমস্ত দায়িত্ব আদায়ের মাধ্যমে সংসদের বাহিরে কাজ করবেন এটাই তো কথা নারী ঘরের মানুষ ঘরে থাকবেন এর অর্থ এটা নয় তিনি বাহিরে বের হবেন না এর অর্থ হচ্ছে তার মূল জায়গাটা হচ্ছে কর্মক্ষেত্র হচ্ছে ঘরের ভেতর তাকে যদি প্রয়োজনের জন্য প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হতে হয় তিনি বের হবেন সেটা শিক্ষার জন্য হতে পারে সেটা নিজের প্রয়োজনের জন্য হতে পারে সেটা রসুল করিম সাল্লা আলিয়াল্লাম কোরাইশি নারীদেরকে প্রশংসা করেছেন যে তারা ঘোড়ায় চড়তে পারে এটা কত চমৎকার কথা প্রয়োজনের সময় নারীরা যদি তাদের গাড়ি চালাতে পারে এটা দোষের কিছু নয় কিন্তু পর্দার সাথে তিনি সবই করতে পারবেন নিষেধ নয় নারীকে ইসলাম এ কথা চাপিয়ে দেয় নাই তার উপর চাপানো কোনো বিষয় নয় এটা তার মুক্তির জন্যে তার সম্মান রক্ষার জন্য। ইসলাম কিছু সিস্টেম তাকে বাতিল দিয়েছে সেই সিস্টেম আজকে শিক্ষার ব্যাপারে কথা হচ্ছে ইসলাম নাকি নারী শিক্ষার জন্য বাধা এটা কে বলেছে আমরা কখনো ওই কথা বলি না আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইতন আত্যেক মুসলিম নরনারীর উপর সন্তান যখন সাত বছর হয় তার বয়স তখন তাকে নামাজের হুকুম করো প্রিয় বন্ধুগণ সন্তানের বয়স যখন সাত হয় নামাজের হুকুম করবে নামাজ শিখিয়ে না না শিখিয়ে নিশ্চয়ই নামাজ শিখাতে হবে আগে এই নামাজ কে শিখাবে তখন ঘরের মধ্যে কে থাকে সারাদিন ঘরের মধ্যে বাবা তো থাকেন না বাবা তার ঘরের প্রয়োজনে সংসারের প্রয়োজনে তিনি তো ঘরের বাহিরেই থাকেন বেশি কামারে থাকেন অফিস আদালতে থাকেন মার্কেটে থাকেন দোকানে থাকেন নানা জায়গায় থাকেন অনেকে প্রবাসী বিদেশে থাকেন তো এই সন্তানকে নামাজের হুকুম করার কথা মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন এই হুকুম কি নামাজ না শিখিয়ে নিশ্চয়ই নয় নামাজ শিক্ষানোর মাধ্যমেই তাকে হুকুম করতে হবে এই নামাজটা কে শেখাবে নিশ্চয়ই মা শিখাবে মাই হচ্ছে সন্তানের প্রথম মাদ্রাসা মাই হচ্ছে সন্তানের প্রথম স্কুল মাই হচ্ছেন সন্তানের প্রথম শিক্ষা লয় এই জায়গায় সন্তান তার প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করবে মা যদি মূর্খ হয় মা যদি জাহেল হয় তাহলে সে সন্তানকে কি করে শিখাবে এটা একটা ভ্রান্ত অপবাদ ইসলামের উপর বরং রসুলের করিম সাল্লা আলিয়াসাল্লামের দরসের মধ্যে রসুল যে শিক্ষা দিতেন তালিম দিতেন সেখানে মেয়েরা বসতেন সাহবা নারী বিষয় সব করোনা নাই মেয়েরা আলাদা বসতেন মেয়েদের পক্ষ থেকে আপত্তি আসলো রসুলের কাছে রসুল আল্লাহ আমাদেরকে আলাদা সময় দেওয়া হোক সুবাহানসুল রাজি হয়ে গেলেন তাদেরকে আলাদা সময় দেওয়ার জন্য অন্য দিন নির্ধারিত হলো যে এই দিনগুলোতে মেয়েরা শুধু বসবে ছেলেরা বসবে না একা মেয়েরা বসবে সিস্টেম চালু হয়ে গেল তো বলেননি তুমি শোনো তাই তোমার জন্য অনেক শোনার দরকার নাই বেশি শিক্ষার নাই রসুল করিম সাল আলী ওসাল্লাম কিন্তু এমনটি বলেননি বরং রসুল তাদেরকে আলাদা সময় দিয়েছেন শিখো শিক্ষার কোনো শেষ নাই নারীদেরকে পশ্চাদে ছেলে দেওয়ার জন্য ইসলামের উপর যে সমস্ত আপত্তি অভিযোগ করা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এটা ইসলাম নাকি বলে নারীকে শিক্ষা না দেওয়ার জন্য আলেম হয়েছেন রসুলের কাছে তালিম না পেয়েই কি তিনি আলেম হয়েছেন জ্ঞানী হয়েছেন শিক্ষিত হয়েছেন বহু বড় বড় সাহাবি তার ছাত্র ছিলেন হজরত আবদুল্লাবিনী আব্বাস রদিউল্লাহ আহ তার ছাত্র ছিলেন আব্দুল্লাবিনী জুবাইর রাহু তালা আহ তার ছাত্র ছিলেন এরকম বহু বড়ো বড়ো সাহাবিরা তার থেকে তালিম নিয়েছেন শিক্ষা নিয়েছেন তাহলে কি করে কথাটা বলা হচ্ছে যে ইসলাম নারী শিক্ষার অন্তরায় ইসলাম নারী শিক্ষার জন্য বাধা ইসলাম নারী শিক্ষার বিরুদ্ধে এই কথাটা কেন বলা হচ্ছে বরং আমরা উল্টাটা বলবো যে ইসলামই সবচেয়ে বেশি নারীকে শিক্ষা দেওয়ার জন্যে বেশি উৎসাহিত করেছে সেজন্যই জন্যেই বাবার উপর প্রথম শিক্ষার কোনো ব্যাপারে বাবাকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই বরং এমন একটা বয়সে নামাজ শিক্ষার কথা বলা হয়েছে যখন সন্তান মায়ের কাছে থাকে বহু আল্লাহওয়ালা বুজুগদেরকে আমরা দেখেছি যে শুধুমাত্র মায়ের তরবিয়ত পেয়ে তারা আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছেন আসলে একজন মায়ই তো পারে একজন প্রকৃত সন্তানকে প্রকৃত আল্লাহওয়ালা বাড়ানোর পেছনে মেহনত করতে মাই পারে তাকে প্রাথমিক শিক্ষাটা দিয়ে দিনের প্রতি উৎসাহিত করতে মাই পারে ছোটবেলা থেকেই সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দিতে তাহলে কেন এ কথা বলা হচ্ছে যে ইসলাম নারী শিক্ষার জন্য বাধা বরং ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নারীদেরকে শিক্ষিত বানাও এর অর্থ এটা নয় বেহায়ার মতো উলঙ্গ হয়ে পুরুষের সাথে একসাথে লেখাপড়া করে নানা রকমের নোংরা কাজে আমি জড়িয়ে যাব ইসলাম বাধা দিয়েছে ওই জায়গাটায় সেখান থেকে আমাকে নিয়ে আসা হচ্ছে এখানে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এই সমস্ত ভুল ব্যাখ্যা যারা দিচ্ছেন আল্লাহ তালা তাদের থেকে উম্মদকে হেফাজত করেন আমাদের সাথেই থাকুন এমন আরো আলোচনা নিয়ে পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ تعطف لا ينتهي لا ينتهي بالحصر ما أعصى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 जार्ध्यमिधान बोझा सहज हो जाएलम बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल सत्यारमिन तर जीवन समय व्यवहार